আয়সা রাজিল্লাহ আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি রসলুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রীকনের মধ্য থেকে খাদিজাহ রদিল্লাহতু আলহ্ন এর চেয়ে অন্য কোনো স্ত্রীর প্রতি অধিক হিংসা করিনি কারণ রসলুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রায় তার কথা স্মরণ করতেন এবং তার প্রশংসা করতেন তাছাড়াও রসুল্লাহ সাল্লু আল্লামকে ওয়াহির মাধ্যমে তাকে অর্থাৎ খাদিজাহ রদিল্লাহতু আলহান্নাকে জান্নাতের মধ্যে একটি মতির প্রাসাদের সুসংবাদ দেবার জন্য জ্ঞাত করানো হয়েছিল